সম্মানিত বাংলাভাষী ভাইরা আমাদের ধারাবাহিক আলোচনার অষ্টম আলোচনা আজকে আলোচনার বিষয় হচ্ছে অর্থ এবং শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করব কালিমা লহা ই সঠিক অর্থ এবং তার শর্তসমূহ। সমূহ সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ বিষয়টি নিয়ে আলোচনার পূর্বে একটি বিষয় আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কালিমা অথচ এই কালিমার সঠিক অর্থ আমরা অনেকেই জানি না আর এই কালিমার যে কিছু শর্ত রয়েছে এটাও আমরা অনেকেই জানি না যার জন্য এই কালিমার সঠিক দাবি অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করতে অনেক সময় ব্যর্থতার পরিচয় দিয়ে থাকি সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুবান আসুন আমরা কালিমা ল সঠিক অর্থ জানার চেষ্টা করি কালিমা ইচ্ছে আল্লাহিত সত্যিকারের আর কোনো এলাহ নাই এবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র সত্য হচ্ছেন আল্লাহ তালা এই বিশ্বাস করা লা লাহ অর্থাৎ আল্লাহিত সত্যিকারের বা সত্য মাহবুদ আর কেউ নেই তো আমরা আমাদের দেশে আমরা শুনি যে কালিমালা ইতে গিয়ে লোকেরা বলে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই সত্য কথাটা বলে না কারণ হচ্ছে যাদের ধর্মী লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অনেক কিছুর ইবাদত করে আর যার ইবাদত করা হয় তাকেই বলা হয় মহাবুদ ওই ব্যক্তির কাছে সেই মাবুদ কিন্তু সত্য মহাবুদ একমাত্র আল্লাহ তালাই আল্লাহ তালা ব্যতীত আর কোন সত্য বা সঠিক মহবুদ নাই তিনি একমাত্র সত্য মহাবুদ এই বিশ্বাস এবং बरबत कर द्वित रोक हल्ला पर उपस्थित सत्ता सब्यस्त करोक प्रथम अंश हम प्रथम रोक हकल एलाहर বর্জন করা অস্বীকার করা প্রত্যাখ্যান করা আর দ্বিতীয় সোরা লুকমানের ত্রিশ নম্বর আয়াত ইহা এই যে। थ बार्ला एक मात्र सत्य महबूद जैक प्रियु भाई सुप्रिय बंधुगण कलिमार शर्त समूह प्रथम शर्त हमारे कलिमार बेपारे ज्ञान अर्जन सबारगे ज्ञान अर्जन करते हैं सवार आगे कलिमा सम्पर्थम शर्त हम ज्ञान अर्जन कर द्वित আর কোন দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি বা আমি অথবা আমরা যে কালিমাটা বললাম এই কালিমার ব্যাপারে দৃঢ় প্রত্যয় থাকা জ্ঞান শুধুমাত্র ভাষা ভাষা জ্ঞান হলে চলবে না এবং বিশ্বাসের শুধুমাত্র ভাষা ভাষা বিশ্বাস হলে চলবে না আল্লাহ বলছেন তারা ইমানদার তারাই যাদের পরিচয় হচ্ছে আল্লাহ রসুলি যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস করল্ অতপর সেই বিশ্বাসের ভিতরে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করেনি मेरे नो आल्ला সত্য বলে মেনে নিয়েছে তারাই হিসাবে আয়াত চতুর্থ শর্ত চতুর্থ শর্ত হচ্ছে একনিষ্ঠতা অর্থাৎ আমরা আল্লাহকে এই যে কালিমার মাধ্যমে মেনে নিলাম সেটা একনিষ্ঠতার সাথে মেনে নিতে হবে ভিতরে কোনো ধরনের তা না থাকা যাবে না আল্লাহ কানিষ্ঠতার সাথে এখলাসের সাথে আল্লাহ তালাকে ডাকো যদিও কাফেরা তা অস্বীকার করে কিংবা কাফেররা সেটা অপছন্দ করে সুতরাং একনিষ্ঠতা থাকতে হবে সম্মানিত ভাইরা বললেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ ব্যক্তি তো সত্যিকার কোন অন্তর থেকে বলবে সেই সেই ব্যক্তি আল্লাহলাসের সাথে বলতে হবে সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ এরপর পঞ্চম যে হচ্ছে ভালোবাসা অর্থাৎ আল্লাহ তালাকে মেনে নিতে হবে ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসাও থাকতে হবে অপছন্দ নিয়ে ঘৃণা নিয়ে অথবা অন্য কোন কিছু কাজ করতে পারবেনা বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ আল্লাহকে মেনে নিচ্ছেন এমন যাতে না হয় বরং মর্যাদা এবং ভালোবাসার সাথে আল্লাহ তালাকে মেনে নিতে হবে সোরা বাকালার একশত পঁয়ষট্টি নম্বর আল্লাহ উল্লেখ করেছেন প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুগণ ষষ্ঠ শর্ত হচ্ছে কবুল করা অর্থাৎ আন্তরিকতার সাথে এই কালিমার যে তাৎপর্য এই কালিমার যে ব্যাখ্যা এই কালিমার যে মূল দাবি চাহিদা সেটা কোমল করে নিতে হবে সেই সে ব্যাপারে অথবা প্রত্যাখ্যান বর্জন এগুলো রাখা যাবে না বরং মেনে নিতে হবে এই কালিমার দাবি অনুযায়ী নিজের জীবনটা পরিচালনার ক্ষেত্রে সার্বিকভাবে আপনার মেনে নিতে হবে সবকিছু কোনো ধরনের অস্বীকার কিংবা বর্জন করার সুযোগ নাই সপ্তম শর্ত হচ্ছে এই কালিমার মাধ্যমে আগত আমি প্রত্যেক জাতির নিকট রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহ করো এবং তার পরিহার কর বর্জন করো সুরা আনফালের ছত্রিশ নম্বর আয়াত্মানিত ভাইয়ার সুপ্রিয় বন্ধুগণ তাগুদের পরিচয় আপনারা ভালো করে জেনে নেবেন তাগুদ বলতে যা কিছু বুঝায় সকল করতে হবে এবং আল্লাহকে সম্পর্ক রাখবেন এটা ইমানের পরিচয় নয় আর অস্বীকার করা আসুন আমরা ইকালিমার শর্ত এবং অর্থ যা কিছু জানলাম এগুলো মেনে চলার এগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন করোনা আমিন তৌফিক ইহসাল মহাম্মদ ও আলাহ আলি ওসহ ওসাল কে